শ্রীতা এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলাদেশ প্রফেশনাল সিঙ্গার বিপিএস আবু আনসারী সাকিব আল হাসান ফয়েজ এবং হাফেজ মাসুদ রেহান অ্যালবামটিতে আরো কণ্ঠ দিয়েছেন বিপিএস এর কেন্দ্রীয় সঙ্গীত সদস্য জহির মনোয়ার এবং আশরাফুল ইসলাম সহযোগী কণ্ঠে আরও ছিলেন শিশু শিল্পী মেহদে হাসান ও মায়ের সার্বিক দিক নির্দেশনায় হাফেজেট লাকসাম কুমেল্লা ইসলামী সংগীত প্রেমী মানুষদের কারো উৎসাহিত করে তুলতে চমৎকার কিছু পরিবেশনা নিয়ে শীঘ্রই আসছে বিপিএস এর নতুন মুখ শিশু শিল্পী উম্মে আয়মান ওয়াফা বিস্তারিত ফেসবুক ডট